उम فَقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ لَا تُكَلَّفُ إِلَّا نَفْسَكَ وَحَرِّضِي الْمُؤْمِنِينَ عَسَ اللَّهُ أَن يَكُفَّ بَأْسَ الَّذِينَ كَفَرُوا وَاللَّهُ أَشَدُ بَأْسًا وَأَشَدُ تَنْكِيلًا اللَّهُ رَحَي جُدَّهُ كُرْتِ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 আমরা যদি মাদানী যুগে রসুলুল্লাহ সাল্লু আলীহাসাল্লামের সময় সংঘটিত বিভিন্ন যুদ্ধ সম্পর্কে জানতে ও বুঝতে চাই তাহলে আগে জিহাদ কী তা বোঝা জরুরি মাদানী যুগ ছিল দশ বছর স্থায়ী আর এই অল্প সময়ে রসুলুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম নিজে উনিশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চান্নটির বেশি সামরিক অভিযান পাঠিয়েছেন অর্থাৎ এই দশ বছরের মধ্যে ছোট বড় মিলিয়ে সত্তরটির বেশি যুদ্ধ সংঘটিত হয়েছিল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 আল্লাহর পথে যুদ্ধ ব্যতীত অন্য সকল যুদ্ধ হলো অন্যায় ও ওসত্যের পক্ষে যুদ্ধ কাজেই ইসলামের দৃষ্টিতে সকল প্রকার রক্তপাত নিষিদ্ধ শুধু ব্যতিক্রম হল জিহাদ ফি সাবিল্লা এর পক্ষে দলিল হল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 ইসলামের মধ্যে প্রবেশ করানো হয়েছে এবং এর ফলে তারা জান্নাতে প্রবেশ করেছে আমরা দেখি গড়পর্তা মানুষ দিনের ব্যাপারে খুব একটা চিন্তিত নয় বা কনসার্ন না হোক সে মুসলিম বা অমুসলিম রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম যখন মক্কাবাসীদের ডেকে বলেছিলেন আমি এসেছি তোমাদেরকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে তখন আবুল আহাব কোনো পাত্তাই দেয়নি উল্টো সে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে বলেছিল ধ্বংস হোক তোমার হাত এসব অনর্থক আলাপ করার জন্যই কি তুমি আমাদের ডেকেছ আবুল হবের বিরক্তির কারণ হল সে তার দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে এসেছিল এই ভেবে যে রসুল্লাহ সাল্লু আলি হাসলাম গুরুত্বপূর্ণ কিছু বলবেন আল্লাহ রসুলের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সত্যি কিন্তু আবুল হহাবের কাছে তা গুরুত্বপূর্ণ মনে হয়নি কারণ সেখানে দুনিয়ার লাভের কোনো কথা নেই তাই যখন আবুল হাহাব দেখতে পেলো যে রসুলুল্লাহ সাল্লু আলি আসলাম সবাইকে তাও হেদের পথে ডাকছেন তখন সে খুব রেগে গেল ওই সময়েই আল্লা তালা লাহাব নাজিল করেন মৌখিক দাওয়া আর জিহাদের পার্থক্য হল জিহাদ হল এমন একটি পন্থা যা মানুষকে ইসলামকে গুরুত্বের সাথে বিবেচনা করতে বাধ্য করে যা অনেক সময় মুখের কথাতে হয় না মাক্যী জীবনের ১৩ বছরের দাওয়াতি কার্যক্রমে খুব অল্প লোকই মুসলিম হয়েছিল কিন্তু যখন সাহাবারা মদিনায় এসে জিহাদ ফি শুরু করলেন এবং লোকেরা ইসলামের ছায়াতলে তোলে আসলো তখন তারা তাদের কথা গুরুত্বের সাথে নিতে বাধ্য হল কারণ তখন তাদের হাতে কর্তৃত্ব ছিল তারা শাসন ক্ষমতাকে কাজে লাগিয়ে দাওয়া দিয়েছেন বিধায় এই দাওয়া অনেক কার্যকরী হয়েছিল মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছিল যেখানে মক্কায় ১৩ বছর অতিবাহিত হওয়ার পরও রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামের সাথে মাত্র একশো জনের মতো সাহাবা ছিলেন সেখানে মদিনাতে প্রতি বছর হাজার মানুষ ইসলাম গ্রহণ করত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 কিছু মুসলিম মাক্কী যুগে একবার নবিজি সাল্লু আলি হুয়ুয়া কাছে জিহাদ করার অনুমতি চাইলেন তখন নবিজি তাদেরকে বললেন তোমরা ধৈর্য ধরো আমি এখনও যুদ্ধ করার ব্যাপারে আদেশ আদেশপ্রাপ্ত হইনি মাক্কী যুগে অস্ত্র না ধরাই ছিল মুসলিমদের ওপর হুকুম প্রথম ধাপে রসলুল্লা সাল্লু আলিহাসাল্লাম মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন মক্কায় যারা ইমান এনেছিলেন তাদের ওপর কাফেররা নানাভাবে অত্যাচার করত তবুও তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হয়নি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 আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুরা বাকারা আয়াত একশো তৃতীয় ধাপে আল্লাহ আজ্জাবা জাল কেবল সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ দিলেন অর্থাৎ আগে কেবল ছিল অনুমতি এখন সেটা হলো আদেশ আর এরপর সর্বশেষ ধাপে নির্দেশ এলো এবং এর মাধ্যমে আল্লাহ তালা উম্মার জন্য চূড়ান্ত বিধান প্রকাশ করলেন यापे आल्ला तला रसुल्ला अलिस्सलम के समस्त काफिर बिुद्धे सीमालंघनकारी हना हकल कुफुरी शक्त बिुद्धे व्यापक भावे आक्रमणात्मक जिहद कर मुश्रिक बिुद्धे सको एकजोगे जुद्ध कर যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে সুরাত্ত বা আয়া ছত্রিশ এ সম্পর্কিত একটি হাদিস রয়েছে যা ২০ জনেরও অধিক সাহাবি বর্ণনা করেছেন হাদিসটি ইমনে অমর রদিয়াল্লাহ আহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আল্লাহ রসুল আর তারা সালাদ কায়েম করে ও জাকাত দেয় যদি তারা এই কাজগুলো করে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 সে সময় যদি মুসলিমরা জিহাদে লিপ্ত হতো তাহলে লাভ থেকে ক্ষতির সম্ভাবনায় বেশি ছিল দ্বিতীয় ধাপে মুসলিমদের জিহাদের অনুমতি দেয়া হয়েছে কারণ এই পর্যায়ে তাদের জিহাদের সামর্থ্য আছে তারা মক্কার মুশ্রিকদের হাতে জুলুমের শিকার হয়েছেন তাই তাদের প্রতিশোধ নেয়ার অনুমতি দেয়া হয়েছে সাহাবেরা যখন অনুমতি পেলেন তখন তারা কোরাইসদের একটি কাফেলা আক্রমণ করেন এই ঘটনা সারে আয় নাখলা বা নাখলার সামরিক অভিযান নামে পরিচিত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 এখন মুসলিমরা যে কোনো কাফির রাষ্ট্রে ইসলামী শরিয়া কায়েম করার উদ্দেশ্যে নিচ থেকে জিহাদ শুরু করবে এই জিহাদের নাম হলো আক্রমণাত্মক বা অফেন্সিভ জিহাদ বা জিহাদ আ তালাব আল্লাহ রসুল্লাহু আলিয়াস্লামের ইন্তেকালের সময় সমগ্র আরব তার নেতৃত্ব স্বীকার করে নেয় আরবের বাইরে রোমানদের সাথে মুসলিমদের যুদ্ধ কেবল শুরু হয়েছে এরপর যখন আবু বকর রাজিয়াল আনু খলিফা হলেন তখন আরবের বড় একটি অংশ বিদ্রোহ করে বসে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 আর তাহলে উন্মতের পুনর্জাগরণ বা রিভাইভ্যালের সিলেবাস থেকে আমরা যদি জিহাদকে বাদ দেই তবে আমরা বারবারই লাঞ্ছিত হব আজকে আমরা মনে করি মুসলিমরা যদি পশ্চিমাদের মতো দুনিয়াবী বিষয়ে উন্নতি সাধন করে তবেই মুসলিমরা আবারও হারানো গৌরব ফিরে পাবে কিন্তু রসুল্লা সাল্লু আলী হাসলাম বলেছেন যখন তোমরা ইনাহ ব্যবসা করবে এবং গরুর লেজ ধরে কেবল চাশবাস নিয়েই সন্তুষ্ট থাকবে আর জিহাদ ত্যাগ করে বসবে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 قوم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره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 তারাই সর্বপ্রথম আল্লাহর পথে জিহাদে অংশ নিয়েছে এই কারণে তাদের ইবাদতখানার কথা উল্লেখ করা হয়েছে বন ইসরায়েলের আগের জাতিদেরকে জিহাদের আদেশ দেয়া হয়নি সে সময় আল্লাহতালা বিভিন্ন মৌজিজার মাধ্যমে নবীদের শত্রুদের ধ্বংস করে দিতেন তাই তখন মুমিনদের যুদ্ধে চড়ানোর কোনো প্রয়োজন ছিল না সর্বপ্রথম জিহাদ করেছে মুসা আলা ইসাল্লামের উম্মাদ জিহাদের উদ্দেশ্য অশান্তি সৃষ্টি করা নয়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 उभय परीक्षा शुरू जिहाल्लाम के परीक्षा करें जेमन टाला सुर आल इमरानी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 এবং জিহাদের ষড়যন্ত্র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 বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ যেন ইমানদারদের প্রতি এহসান করতে পারেন যথার্থভাবে আল্লাহ শ্রবণকারী পরিজ্ঞাত আর এমনিভাবেই আল্লাহ নস্যাত করে দেবেন কাফেরদের সমস্ত কলা কৌশল আনফাল আয়াত ১৭ এবং আঠেরো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 وَمَا لَكُم لا تُقاتِلونَ فيِي سَفيل اللهِ وَالْمُْتَّ فينَ مِن الررجَالِِ وَِّسَاءِ وَلُْودانَان الَّينَ يَقولُونَ رََّّنَ أَنْ خُررجنَا مِنْهذِهِ القَرَةِ الظَّانمِ أَهْلُهَا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 হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই জালিম হতে মুক্তি দাও তোমার পক্ষ হতে কাউকে আমাদের অভিভাবক আয়াত পঁচাত্তর দ্বিতীয় পরিস্থিতি যদি কাহিররা কোনো মুসলিম ভূমিতে আক্রমণ করে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতি এই ব্যাপারে ইসলামের ফকিহগণ একমঞ্চে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 तीन परिस जिहद करा फर्जे आईन हो जाए एक हल जो काफिर को मुस्लिम भूमि आक्रमण कर तक से मुस्लिम भूमिर प्रत्येक मुस्लिम जिहद करा फर्जे आईन अर्थात व्यक्तिगत भावे फरज बा आवश्यक हो जाए तृत्य परिस्थिति इसलमर शत्रा जदिनी काफिर नागरिक ऊपर जुलूम अत्याचार करेंल्ला তাদের স্বভাব ফিরাওনে দল এবং তাদের আগের লোকদের মতো যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আল্লাহ তাদের গুনাহের দরুন তাদেরকে পাকরাও করলেন আল্লাহ শাস্তি অত্যন্ত কঠোর সুরা আলী ইমরান আয়াত এগারো নিশ্চয়ই আল্লাহ তালা জুলুমকে হারাম করেছেন এমন কি কাফেরদের উপর জুলুম করাও হারাম সে জুলুম মুসলিম করুক আর কাফিররা করুক ইসলামে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর দেয় সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলিমরা যদি মজলুমদের সাহায্য না করে তবে তারা গুনাহকার হবে শাইক সাল্লাভি বলেন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 সুতরাং এই চারটি জিনিস ইবাদত হিসেবে গণ্য হবে এবং অন্যান্য বিনোদনমূলক উপকরণ সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় এগুলো ছিল জিহাদের জন্য শারীরিক বা জাগতিক প্রস্তুতি জিহাদের জন্য আরেক প্রকার প্রস্তুতি ছিল আত্মিক প্রস্তুতি কোরআনে জিহাদ বিষয়ক অসংখ্য আয়াত আছে যা একজন মুসলিমকে জিহাদের ময়দানের জন্য আত্মিকভাবে প্রস্তুত হতে ও জিহাদের ব্যাপারে উদ্ভুদ্ধ হতে সাহায্য করে আল্লাহ বলেন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 নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের যান আর মাল কিনে নিয়েছেন কারণ তাদের জন্য বিনিময়ে আছে জান্নাত তারা আল্লার পথে যুদ্ধ করে অতপর তারা দুঃমনদের হত্যা করে এবং নিজেরা নিহত হয় আর এই ওয়াদা তার উপর অবশ্যই পালনীয় যা আছে তাওরাত ইজিল ও কোর আনে আল্লাহর চেয়ে আর কে বেশি নিজ ওয়াদা পালনকারী কাজেই তোমরা যে ক্রয় বিক্রয় সম্পন্ন করেছ তার জন্য আনন্দিত হও আর এটাই হলো মহা সফলতা সুরা আত্ম বা আয়াত ১১১। জিহাদের শিক্ষার সাথেই এসেছে ধৈর্যের শিক্ষা আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো নম্বর আয়তে বলেছেন তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল আত্মিক প্রস্তুতির অংশ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো জিহাদের ব্যাপারে পরিশুদ্ধ নিয়ত জিহাদের নিয়ত পরিশুদ্ধ হওয়া সবচেয়ে জরুরি কেন জিহাদ করছি কিসের আশায় জিহাদ করছি এই ব্যাপারগুলো একজন মুজাহিদকে সব সময় যাচাই করে দেখতে হয়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 আমি স্বয়ং দিনই এলিম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির নিমিত্তে কোরআন তেলাবাত করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এই জন্য শিক্ষা করেছো যেন তোমাকে বিদ্যান বলা হয় এবং এই জন্য অধ্যয়ন করেছ যাতে তোমাকে কারি বলা হয় আর তোমাকে বিদ্যান ও কারইও বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে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 আর এর চোড়া হল জিহাদ ফি সাবিল্লাহ তিন নম্বর অমার ইবেন ওবায়দুল্লাহর আজাদকৃত দাস আবুল নাজার রদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি অমার ইবেন ওবায়দুল্লাহ লেখক ছিলাম তিনি বলেন আমার নিকট আবদুল্লা ইবেন আউফা রদ আনহু একটি চিঠি লেখেন তখন আমি হারোরিয়ার দিকে অভিযানে বের হয়েছিলাম আমি চিঠিটি পড়লাম তাতে লেখা ছিল কোনো এক সম্মুখ সমরে আল্লাহ রসুল্লাহু আলি ওয়াসাল্লাম সূর্য ঢোলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন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 রসুল্লাহ সময়ে এভাবেই মুসলিম সমাজ নিজেকে প্রস্তুত করেছিল নবগঠিত ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য রসুল্লা সাল্ল আলী ওয়াসাল্লাম মুসলিমদেরকে তাদের যান মাল কথা দিয়ে কাফিরদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আজকের পর্ব এতটুকুই পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মদিনার প্রাথমিক যুগের কিছু ঘটনা এবং সামরিক অভিযানের সূচনা নিয়ে ইনশাআল্লাহ وصلا الله على سيدنا محمد وعلى آله وآصحابه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندROPS ميديا الرونانو پوجكت شمبر كه جانتے وزيت کرون www.raindropsmedia.org او ثبا facebook page www.facebook.com slash raindrops media او channel www.youtube.com slash 2 0 1 5